আল ফুরকান পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লা নামে অতীব বরকতময় সেই সত্তা যিনি এই ফুরকান নিজের বান্দার উপর নাজিল করিয়াছেন যেন উহা সারা বিশ্ববাসীর জন্য ভয় হয় যিনি জমিন ও আসমানের বাদশাহীর মালিক যিনি কাহা কেউ পুত্র বানাই এ নেন নাই যাহার সহিত বাদশাহীতে কেহ নাই যিনি সমস্ত জিনিসই পয়দা করিয়াছেন এবং তারপর উহার একটি তকদীর নির্দিষ্ট করিয়া দিয়াছেন আলি হল্লা কুণ আউ অম লিখুন लोक के पर्याग करना बर क्ल्याण इख्तीय जहाँ ना मृत्यु दीते जीवन दान करा मृत दे पुनरुत्थित कर सक्षम যেসব লোক নবীর দাওয়াত মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলে এই ফুরকান একটি মন করা জিনিস যাহা এ ব্যক্তি নিজেই রচনা করিয়া লইয়াছে এবং অপর কিছু লোক এই কাজে তাহাকে সাহায্য করিয়াছে বড়ই জুলুম এবং কঠিন মিথ্যা এই কথা যাহাতে তাহারা লিপ্ত হইয়াছে তাহারা বলে ইহা পূর্বত্ন লোকদের রচিত জিনিস যাহা এ ব্যক্তি নকল করাইয়া থাকে আর তাহা সকাল সন্ধ্যা তাহাকে শোনানো হইতেছে উল্লাউ জল আলু কেন हे मुहमे नाजिल करोपन रहस्य प्रकृत कथा बड़ई क्षमासुणामय বলে তাহার নিকট কোন ফেরেস্তা কেন প্রেরিত হইল না যে তাহার সঙ্গে থাকিত এবং ভয় দেখাইতো আউ চুইয়া অথবা অন্য কিছু না হইলেও তাহার জন্য কোনো ধন না হয় অবতীর্ণ করা হইত কিংবা তাহার নিকট কোনো বাগানে থাকিত যাহা হইতে সে রুজি লাভ করিত আর জালিন্দরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে পিছনে চলিতেছ লক্ষ্য করো করকম আশ্চর্য ধরনের সব যুক্তি ইহারা তোমার সম্মুখে পেশ করিতেছে তাহারা এমন ভাবে বিভ্রান্ত হইয়াছে যে কোন সঠিক কথায় তাহাদের বুদ্ধিতে কুলায় না অতীব বরকতময় তিনি যিনি চাহিলে তাহাদের প্রস্তাবিত জিনিসগুলি অপেক্ষাও অধিক কল্যাণময় জিনিস তোমাকে দিতে পারেন অসংখ্য বাগ চাও দিতে পারেন যাহার নীতি দিয়া ঝর্ণাধারা প্রবাহমান আর দিতে পারেন তোমাকে বড় বড় প্রাসাদ আসল কথা এই যে ইহারা সেই নির্দিষ্ট মুহূর্তটিকে মিথ্যা মনে করিয়াছে আর যে লোকই সেই মুহূর্তকে মিথ্যা মনে করিবে তাহার জন্য আমরা জ্বলন্ত আগুনের ব্যবস্থা করিয়া রাখিয়াছি সে আগুন যখন দূর হইতে তাহা দিগ কে দেখিতে পাইবে তখন ইহার উহার ক্রুদ্ধ ও তেজস্বী আওয়াজ শুনিতে পাইবে ইদা উল কু ক্যানি খেব আর ইহারা যখন হাতপা পা অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হইবে তখন তাহারা সেইখানেই নিজেদের মৃত্যু ডাকিতে শুরু করিবে আজ একটি মৃত্যু কেন হয় বহু মৃত্যুকেই তোমরা ডাকিতে থাকো জিজ্ঞাসা করো এই পরিণতি ভালো না সেই চিরন্তন বেহেস্ত ভালো যাহার ওয়াদা আল্লাহ ভীরুলোকদের জন্য করা হইয়াছে উহা হইবে তাহাদের আমলের প্রতিফল এবং তাহাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেখানে তাহাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা হইবে এবং সেখানে তাহারা চিরকালই থাকিবে ইহা পালন করা তোমার রবের দায়িত্বের অন্তর্গত এক অবশ্য পূরণীয় ওয়াদা বিশেষ আর সেই দিনই তাহাদি কেউ কে ঘিরিয়ে ফেলিবেন ও তাহাদের উপাস্যগুলিকেও ডাকি আনিবেন अल्ला के थ हईते विभ्रांत हिया তাহারা বলিবে পুত পবিত্র আপনার সত্তা আপনাকে ছাড়া অপর কাহাকেও নিজেদের মাওলা বানাইব সাধ্যও তো আমাদের ছিল না কিন্তু আপনি ইহাদিগকে ও ইহাদের বাপদাদাকে জীবনযাপনের সামগ্রী বিপুল পরিমাণে দিয়েছেন। फलेहरा प्रकृत शबक भूलियाहत हादूारा से दिन एम्स भाव तुम्हारे सब कथा के मिथ्या प्रमाण कर तक तुम्हरा ना निजेद भाग्याहत अवस्था फिर पड़ि ना कौं होते हो तुम्हारा को सहाज्य पाई और तोमे मध्य जे लोक अत्याचारी और जुलूमकारी हईबा केजब ग्रहण कराइब ওম অরু কবিলি বা হে মোহাম্মদ তোমার পূর্বে আমরা যে সকল রাসুলি পাঠাইয়াছি তাহারা সকলেই খাবার খাইত এবং বাজারে চলাফেরা করিত আসলে আমরা তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষার উপকরণ ও মাধ্যম বানাইয়া দিয়েছি তোমরা কি সবর অবলম্বন করিবে তোমাদের রক্ত সব কিছুই দেখিতে পান যেসব লোক আমাদের সম্মুখে হাজির হওয়ার আশা পোষণ করে না তাহারা বলে আমাদের নিকট ফেরিস্তা পাঠানো হইলো না কেন কিংবা আমরা আমাদের রবকে দেখি না কেন लोकर बड़ो दाम्भिकता पोषण कर निजे मन मध्य और विद्रोह और अबाध्यत सीमा लंघन कर दिन इतना देखि से दुष्कृतिकारी सुबर दिन हिबेना ताहारा आल्ला आश्रय चाहिया चित्कार करा उठिब আর যাহা কিছু তাহাদের আমরা ধুলি ধুলিকণার মতো উড়াইয়া দিবিন সেই দিন যাহারা জান্নাতের অধিকারী শুধু তাহারাই কল্যাণময় স্থানে অবস্থান করিবে আর দিব্রহর কাটাইবার জন্য তাহারা উত্তম স্থান লাভ করিবে আকাশমন্ডল দীর্ণ করিয়া এক মেঘ পিণ্ড সেই দিন আত্মপ্রকাশ করিবে আর ক্রমাগত ভাবে ফেরিস্তার দিগ কে নাজিল করা হইবে সেদিন প্রকৃত বাদশাহী হইবে কেবল রহমানেরই আর অমান্যকারীদের জন্য তাহা হইবে বড়ই কঠিন দিন জালিম লোকেরা সেদিন নিজেদের হাত কামড়াইতে থাকিবে ও বলিতে থাকিবে হাই আমি যদি রাসুলের সাহচর্য গ্রহণ করিতামখনা হায় আমার দুর্ভাগ্য হায় আমার দুর্ভাগ্য অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করিতাম তাহার প্ররোচনায় করিয়াই আমি সেই নসিহত মানিয়ালই নাই যাহা আমার নিকট আসিয়াছিল মানুষের পক্ষে শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হইয়াছে আর রাসুল বলিবে হে আমার রব আমার জাতির লোকেরা এই কুরানের বস্তু বানাই লইয়াছিল হে মোহাম্মদ আমরা তো এমনি ভাবে দুষ্কৃতিকারী দিগো প্রত্যেক নবীর দুশ্মন বানাইয়া দিয়াছি আর তোমার জন্য তোমার রবি পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে যথেষ্ট অমান্যকারীরা বলে এই ব্যক্তির উপর সমস্ত কুরআ একই সময় নাজিল করা হইল না কেন হ্যাঁ এরূপ করা হইয়াছে এই জন্য যে खूब भलो भाव तुम्हारन दृढ़मूल करा तुम्हारे नतन कथा लइया उब संगे संगे तुम्हें এবং অতি উত্তম মূল কথাকে কে স্পষ্ট করিয়া দিয়াছি যাহারা উল্টা ভাবে জাহান নামে নিক্ষিপ্ত হইবে তাহাদের অবস্থান খুবই খারাপ এবং তাহাদের পথ চূড়ান্ত ভাবে ভ্রান্ত মো স্নহন আমরা মূসা কিতাব দিয়াছিলাম এবং তাহার সহিত তাহার ভাই হারুন সাহায্যকারী হিসাবে নিযুক্ত করিয়া দিয়াছিলাম আর তাহাদিগকে বলিয়াছিলাম যে তোমরা দুইজন যাও সেই জাতির লোকদের নিকট যাহারা আমার আয়াতসমূহকে সমূহকে মিথ্যা মনে করিয়াছে শেষ পর্যন্ত আমরা সেই লোক দিগো ধ্বংস করিয়া দিলাম জাতির লোকদেরও এই অবস্থায় দেখা দিল যখন তাহারা নবীরা সুদিগ অমান্য করিল আমরা তাহাদিগকে ডুবাইয়া দিলাম এবং দুনিয়ার লোকদের জন্য এক উপদেশ সামগ্রী বানাইয়া দিলাম এই জালিমদের জন্য মর্মন্তু দ আজাব আমাদের নিকট প্রস্তুত রূপ ভাবে আদ সামুদ ও রশবাসী এবং মধ্যবর্তী শতাব্দী গুলির লোককে ধ্বংস করিয়া দেওয়া হইয়াছে অকুল্ল বর তন্মধ্যে প্রত্যেককে আমরা দৃষ্টান্ত দিয়ে দিয়া বুঝাইয়াছি আর শেষ পর্যন্ত প্রত্যেককে চূড়ান্তভাবে ভাবে ধ্বংস করিয়াছি আর সেই জনপদের উপর দিয়া তো তাহারা চলাচল করিয়াছে যাহার উপর নিকৃষ্ট রকমের বৃষ্টি বর্ষিত হইয়াছিল তাহারা কি উহার অবস্থা দেখে নাই কিন্তু আসলে ইহারা মৃত্যুর পরবর্তী জীবনের কোন আশায় পোষণ করিত না এই লোকেরা যখন তোমাকে দেখে তখন তোমাকে লইয়া ঠাট্টা বিদ্রুপ ও তামাশা ছাড়া আর কিছুই করে না এই ব্যক্তিকে কি আল্লাহ তাহার রাসুল বানাইয়া পাঠাইয়াছেন এইগোকে গুমরা করিয়া আমাদের উপাস্য দেবতা ও উপাস্যদের হইতে বিপরীত মুখী বানাইয়া দিত যদি আমরা তাহাদের প্রতি ভক্তি অটল সুদৃঢ় হইয়া না থাকিতাম ঠিক আছে সেই সময় তো দূরে নয় যখন আজাদ দেখিয়া তাহারা নিজেরাই জানিয়া লইবে যে কাহারা গুমরাহিতে পড়িয়া দূরে সরিয়ে গিয়াছিল তুমি কি কখনো সেই লোকের অবস্থা চিন্তা করিয়াছ যে নিজের মনের বাসনা লালসাকে আপন প্রভু বানাইয়া লইয়াছে এইরূপ ব্যক্তিকে সঠিক পথে ফিরাইয়া আনার দায়িত্ব তুমি লইতে পারো কি তুমি কি মনে করো ইহাদের অধিকাংশ লোক শুনিতে পায় ও বুঝতে পারে আসলে ইহারা তো জন্তু জানোয়ারের মত বরং উহার চেয়ে অধিকতর পথভ্রষ্ট তিনি চাহিলে উহাকে স্থিতিশীল ছায়া বানাই দিতে পারিতেন আমরা সূর্যকে উহার দলিল বানাইয়া দিয়াছি তারপর আমরা এই ছায়া কে धीरे धीरे दिखे गुटाइयानी अल्ला के, के तुम पोशाक निद्रा के मृत्युर शांति स्थिति एवं दिन के जीवंत हाउ उठार समय बनाइए হো না এবং তিনি শিও রহমতের আগে আগে বাতাস কে সুসংবাদ করিয়া পাঠাইয়া থাকেন जीवन दान करोकुन शिक्ष पर कीर्ति के, के, दार हु के बार बारह सम्मुखे उपस्थापन करी যেন তাহারা কিছু শিক্ষা গ্রহণ করে কিন্তু অধিকাংশ লোক কুফরি ও অকৃতজ্ঞতা ছাড়া অপর কোনো মনোভাব পোষণ করিতে অস্বীকার করিয়া বসে আমরা যদি চাহিতাম তবে একটি জনপদে এক একজন ভয় প্রদর্শক দাঁড় করাইয়া দিতাম অতএব হে নবী কাফির লোকদের কথা কশ্চিন কালেও মানিও না আর এই কুরাণকে লইয়া তাহাদের সহিত বৃহত্তম জিহাদ কর্ম আর তিনি দুই সমুদ্রকে মিলিত করিয়া রাখেন উহাদের একটি মিষ্ট সুস্বাদু तिक्त लवणा जवनिका विद्यमान एकमिश्रित होते पानी हईते एक मानस सृष्टि कर এবং শ্বশুর পক্ষের দুইটি স্বতন্ত্র আত্মীয়তার ধারা সৃষ্টি করিয়াছেন বস্তু তো তোমার রব বড়ই শক্তিশালী এক আল্লাহকে ত্যাগ করিয়া লোকেরা এমন সব জিনিসের পূজা করে যাহা তাহাদের না কোনো কল্যাণ করিতে পারে না পারে অকল্যাণ করিতে উপরন্ত কা লোকেরা তাহাদের রবের বিরুদ্ধে প্রত্যেক বিদ্রোহী সাহায্যকারী হইয়া রহিয়াছে ও ভয় প্রদর্শন বানাইয়া পাঠাইয়াছি তাহাদিগকে বলো আমি এই কাজে তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক বা মজুরি চাই না আমার পারিশ্রমিক তো শুধু এই যে যাহার ইচ্ছা হইবে সে যেন তাহার রবকে পাওয়ার পথ অবলম্বন করে হে মুহম্মদ সেই সত্তার উপর ভরসা রাখ যিনি চিরঞ্জীব এবং কখনোই মরিবেন না তাহার প্রশংসা সহকারে তাহার মহিমা ও পবিত্রতা বর্ণনা কর তাহার বান্দাদের গুণাখাতা সম্পর্কে কেবল তাহারই ওয়াকি ফাল হওয়া যথেষ্ট তিনি ছয় দিনে পৃথিবী ও আকাশমন্ডলকে এবং এই দুইটির মধ্যে যেসব জিনিস আছে। जख बलाजे এই রহমানকে তখন তাহারা বলে রহমান আবার কি তুমি বলিবে কেবল তাহাকেই কি আমরা করিয়া বাড়াইব। এই উপদেশটি উল্টা তাহাদের ঘৃণা ও বিরক্তির ভাব আরো বৃদ্ধি করিয়া দেয় অতীবরকতময় সেই মহান সত্তা যিনি আকাশমণ্ডলে বুরুজসমূহ স্থাপন করিয়াছেন এবং উহার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকমন্ডিত চাঁদ উজ্জ্বল করিয়াছেন তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করিয়াছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যে জ্ঞান লাভ করিতে কিংবা শকর হইতে চায় জমিনের বুকে নম্রতার সহিত চলাফিরা করে আর জাহিন লোকেরা তাহাদের সহিত কথা বলিতে আসলে বলিয়া দেয় যে তোমাদের প্রতি সালাম যাহারা নিজেদের রবের সমীপে সৃজদানত হইয়া ও দাঁড়াইয়া থাকিয়া রাত অতিবাহিত করে যাহারা দোয়া করে এই বলিয়া হে আমাদের রব জাহান নামের আজাব হইতে আমাদিগকে বাঁচাও উহার আজাব তো বড়ই প্রাণান্তকর ও বিনাশকারী তাহা অত্যন্ত ও অবস্থানের জায়গা যাহারা যখন খরচ করে বেহুতা খরচ করে না এবং কার্প করে না বরং দুই সীমার মাঝখানে মধ্যম নীতির উপর দাঁড়াইয়া থাকে যাহারা আল্লাহ ছাড়া আর কোনো মবুদকে ডাকে না আল্লাহর হারাম করা কোনো প্রাণকে অকারণ ধ্বংস করে না এবং ব্যভিচার লিপ্ত হয় না যে ব্যক্তি সব কাজ করে সে নিজের গুনাহের প্রতিফল পাইবে له العذاب يوم و فيه দিন তাহকে পোনপনিক আজব হইবে এবং সেখানে সে চিরদিন পড়িয়ে থাকি হসনিম লাহকারে ইহা হইতে বাঁচিবে তাহারা যাহারা করিযা লইয়াছে এবং ইমান আনিয়া নেক কাজে রহিয়াছে এই লোকদের দোষ ত্রুটি ও অন্যায় কাজকে আল্লাহ তালা ভালো দ্বারা বদলাইয়া দিবেন আর তিনি বড়ই ক্ষমাশীল অতীব দয়াবান যে ব্যক্তি তবাকরিয়া নেক আমলের নীতি করে সে তো আল্লাহর দিকে ফিরিয়া আসে ফিরিয়া আসার মতো যাহারা মিথ্যার সাক্ষ্য দেয় না আর কোন অর্থহীন বিষয়ের নিকট দিয়া পথ অতিক্রম করিতে হইলে তাহারা ভদ্রলোকের মতোই অতিক্রম করে ওদিন ইদা বিহীম লমো আহ যাহাদিগকে তাহাদের রবের আয়াত শুনাইয়া নসিহত করা হইলে তাহারা উহার প্রতি অন্ধ ও বধির হইয়া থাকে না যাহারা দোয়া করিতে থাকে হে আমাদের রব আমাদের স্ত্রী ও আমাদের সন্তান চক্ষু শীতলকারী বানাও এবং আমাদিগকে পরেজগার লোকদের ইমাম বানাইয়া দাও ইহারাই হইতেছে সেই লোক যারা নিজেদের সবরের ফল উচ্চতম মঞ্জিল রূপে পাইবে সাদর সম্ভাষণ ও শুভ সম্বোধন সহকারে তাহাদিগকে সেখানে সম্বর্ধনা জানানো হইবে তাহারা সেখানে চিরকাল থাকিবে কতই না উত্তম সে আশ্রয় কতই না চমৎকার সে আবাস উল হে মুহাম্মদ লোকদিগকে বলো আমার রবের তোমাদের কি প্রয়োজন তোমরা যদি তাহাকে নাই ডাকো এখন তো তোমরা তাহাকে অস্বীকার করিতেছ অতি শীঘ্রই এমন শাস্তি পাইবে যে উহার কবল হইতে প্রাণ বাঁচানাই অসম্ভব হইয়া পড়িবে